সম্মানিত উপস্থিতি আজকে আমরা নবী রাসুলগণের দাওয়াত নিয়ে সামান্য কিছু আলোচনা করবো ইনশা আল্লাহ আমরা যদি সকলের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই সকলের দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল তাও হজরত নূহ আলাইহ সালাতামের দাওয়াত আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে বলেন আমি তোমাদের ব্যাপারে কঠিন দিবসের শাস্তির ভয় করছি হজরত ইব্রাহিম আলিহালামের দাওয়াত পবিত্র কালামে মাজিদে বর্ণিত হয়েছে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 হুদ আলিহি সাল সালাম তার জাতিকে তাহা আর আমি আজ জাতির কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে কে তিনি তাদেরকে বললেন হে আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ব্যতিত তোমাদের আর কোনো ইলাহ নেই তোমরা কি এখনো সাবধান পাবে না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 আর মাদিয়ান সম্প্রদায়ের কাছে তাদের ভাই সোয়াইব কে প্রেরণ করেছি তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ব্যতিত তোমাদের আর কোনো ইলাহ নেই বললেন হে লোকেরা তোমরা এক আল্লাহ ইবাদত করো যিনি আমার এবং তোমাদের প্রতিপাদ নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করবে আল্লাহ তালা তার জন্য সাহায্যকারী নেই এমন কি জীবনের অন্তিম মুহূর্তেও তিনি তার সন্তানদের থেকে তাওদের উপর অবিচল থাকার অঙ্গীকার নিচ্ছেন আল্লাহ তালা সেই দৃশ্যটাকেই পবিত্র কালামে মাজিদে তুলে ধরেছেন আল্লাহ তালা বলছেন আমা তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয় তখন সে তার সন্তানদের জিজ্ঞেস করলো তোমরা আমার মৃত্যুর পরে কার ইবাদত করবে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 পবিত্র কোরআনের উল্লেখিত আয়াতসমূহ থেকে আমরা বুঝতে পারি যুগে যুগে সকল নবীর রাসুল গনের দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল তাওহিদ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 তিনি মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই তাহলে তোমরা সফলকাম হবে উপস্থিতি রাসুলসল্লাহ আলী ওসাল্লাম শুধুমাত্র এই তাওহিদের জন্যই তাওহীদের কালিমাকে বুলন্দ করার জন্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন তায়েফে নির্যাতিত হয়েছেন প্রিয় কৃহভূমি মক্কানগরী থেকে হিজরত করেছেন গুহায় আশ্রয় নিয়েছেন সশরীরে ২৭টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন মাথা ফাটিয়েছেন দান দান মোবারক শহীদ করেছেন এই সব কিছু করেছেন শুধুমাত্র তাওহীদের কালিমাকে বুলন্দ করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর বুক থেকে কুফরি শক্তিকে দূরীভূত করার জন্য উপস্থিতি সুতরাং বোঝা যাচ্ছে সকল নবীয় রাসুলগণের দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল তাও তথা পৃথিবীতে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা সুতরাং আমরা যারা দাওয়াতের কাজ করছি আমাদের দাওয়াতের মূল বিষয়বস্তু হবে তাও হেদ আমরা মানুষদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে ফিরিয়ে নিয়ে যাবো ইনশা আমরা মানুষের সার্বভৌমত্বের পরিবর্তে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবো ইনশা আল্লাহ الله تعالى جانو أما در شكول كي توحيد روپر أطول وعبشل راكن آمين وآخر دعوانا الحمد لله رب العالمين